রাজকুমারী ও ড্রাগন এ এক রাজকুমারীর গল্প কিন্তু আলাদা সে যোদ্ধা বহুদিন আগে রাজা আর রানী সন্তান লাভের আশায় জঙ্গলে যায় ইচ্ছে পূরণকারী खोजे तुम्हारे तुम जगत सुखी शांति भरिए देवे अश्व तर इच्छे पूरण करल और तरफ घरे जन्म निल राजक रानी आनंद सीमा रही অশোনা তোমার নাম দিলাম ভায়ালেচ। হম। রাজকুমারীর জয় রাজকুমারীর জয় রাজপুত্রের মতো যুদ্ধ শেখানো হলো। ঘোড়া চালনা, তলোয়ার চালানো আত্মরক্ষার কৌশল এরকম আরও অনেক কিছু রোজ সে ব্যায়াম করত আর স্বাস্থ্যকর খাবার খেত রাজার পরিবার বেশ সুখে শান্তিতে ছিল কিন্তু একদিন এক গুপ্তচর খবর আনল পাশের রাজ্য শান্তি চুক্তি ভঙ্গ করে তাদের রাজ্য আক্রমণ করবে লোকেরা তো ভীষণ চিন্তায় পরে গেল কারণ আর তার সেনাদানের সাহায্যই আমরা এই যুদ্ধ জয় করতে পারব আমি কোন আশা দেখছি না ওদের সৈন্যত খুব শক্তিশালী তাই রাজা টমের সেনারাও কিছুই করতে পারবে না শরীর ঠিক নেই আমি গিয়ে সেনাদের নিয়ে আসছি আমি আমার মেয়েকে বিশ্বাস করি তুমি ওকে যেতে দাও ঠিক আছে রাজকুমারী আমি না থাকলেও যেন সেনারা আক্রমণ রুখতে প্রস্তুত থাকে সেনাপতি আপনার ওপর আমি রাজামশাই ও রানীমার দায়িত্ব দিয়ে গেলাম যথাজ্ঞা রাজকুমারী তাই রাজকুমারী তার ঢাল তলোয়ার নিয়ে ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ল পথে সে একটা গ্রামে বিশ্রাম নিতে থামল আপনি তার গুহা পেরোতে গেলে সে আপনাকে গিলে ফেলবে যেসব বীরেরা সেনারা ওখানে গেছে তারা আর ফিরে আসেনি এই জগতে কোনো কিছুকে আমি ভয় পাই না আমি পাহাড় পেরোবই যতই বিপদ আসে ড্রাগেনটা সেই গুহায় হাজার হাজার বছর ধরে রয়েছে আমি আপনার জন্য এই ফুল এনেছি चले जाबर ड्रागन फिर तोरा शुके देख लुशी हल राजकुमार दिखे तक हासिल তুমি খুবই সাহসী ঠিক আমার মতো তুমি খুবই দয়ালু তুমি প্রথম আমায় উপহার দিলে তুমি আমার রাতে রাজকুমারী ড্রাগনকে তার গল্প বলল পরের দিন সকালে রাজকুমারী যাবার আগে তাকে কথা দিল যে দুদিন পরে ফেরার পথে সে আবার আসবে আমার সৈন্য দলও তোমার রাজ্য আক্রমণ করবে তখন দেখবে কিভাবে তোমার রাজ্য পুরে ছাড়খাড় হয়ে যায় রাজা তাকে একটা দুর্গে মন্দির করে রাখলে আমার পিওনা রাজার উপর প্রচন্ড রেগে গিয়ে মুখ থেকে আগুন বের করতে লাগে রাজা আর তার সৈন্যদল তার সামনে নত জানু হয়ে বসে রাজকুমারী তার কাকাকে বন্দি করে সেনা দলকে আদেশ দিল্গে যেতে এবার চলো না আমরা কোনোদিন দেখিনি আমরা অবশ্যই আপনার হয়ে যুদ্ধ করব রাজকুমারী ভায়োলেট সেনাদল নিয়ে দুর্গে ফিরে এল আর এইভাবে রাজকুমারী রক্ষা করল তার রাজ্য রাজা রানী আর সেনাপতিকে রাজা বলল তাদের সব লোক প্রাণ নিয়ে পালিয়েছে শুধু সেনাপতি একাই লড়াই করেছে আর শত্রুরা তাকে বন্দি করেছে তাহলে পিটার তুমি কিছু ভেবেছো যে পুরস্কার হিসেবে তোমার কি চাই আমি নই আমারও মত আছে আমি এই প্রস্তাবে রাজি কারণ নিজের জীবনের ঝুঁকি নিয়েও ও নিজের কথা রেখেছে তুমি পেলে রাজকন্যা আর অর্ধেক রাজত্ব কারণ তুমি সত্যি ভীষণ সাহসী দুজনকে খুব সুন্দর লাগছে টিটার আর ভায়োলেটের বিয়ে হলো আর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো আর দুজনে মিলে রাজ্য শাসন করতে লাগলো আরে দাঁড়াও সেই ড্রাগনের কি হলো শোনো পিওনা তার গুহায় ফিরে গেল কারণ ওটাই ছিল তার প্রকৃত বাড়ি আর কোনোদিন কারোর ক্ষতি করল না তার গুহার চারিদিকে ফুলের গাছ লাগালো আর বাচ্চা জাগানদের নিয়ে সুখে শান্তিতে বাস করতে লাগলো